আইলরে রি ন টিপুয়া হকলে আইলরে রানী আইলর রি ন টিপুয়া হকলে হন রানী গাউরুায় সবরে একবার জি আমি জি কুন রানী হখোল শ্রুতা বাঁ বইনখোল বালায়াসী আমি জিকা ইয়ার হুন রানী হখোল শ্রুতা বাঁ বইন ওখোল বা সিলেটি গান হন্ততে তুলা বালাগরী সিলেটি গান হন্ততে তুলা বালা লগরিণী আমি জিকা হুন রানী সক্রিয় সংস্কৃতির জাগ্রতা ফেলা গানোর অনুষ্ঠান গানর জুসে কত মানুষে আড়াই লাইমান আজ করে বাই বাড়ি গেছে গানোর অনুষ্ঠান গানর কত মানুষে আড়াই লাইমান হারাম খামো মজা বেশি ইকান জানি হারাম সামো মজা বেশি ইকান জানি আমি জিকা ইয়ার হুন রানী হকুল বাই বই নকল বালায়া আমি জিকা ইয়ার হুন রানী হকুল বাই বই নকল বালায়াসী আইলো রেসি নেইটি পোয়া হকলে হুন রানী আইলো রেসি নেটি পোয়া হকলে হুন গাউরুায় সব রে বার জি কলাইতামনি আমি জি কুন শ্রোতা বাই বোনায়া আটিয়া হুনের গান গাড়িয়ে শুভে হরন বাজার খানো যার খানো এক সালত লাগাই আটিয়া হুনের গান গাড়িয়ে সুবে হরন বাজার খানো যার নাতান আখতা হুনিয়া ডরাই গেছে নাই জালো পানি হুনিয়া ডরাই গেছে নাই জালো পানি আমি জিকা ইয়ার হুন রানী শ্রোতা বাই বইন হল বালায়া শৈন্যী আমি জিকা ইয়ার হুন রানী শ্রোতা বাই বইনখোল বালায়া শৈন্যী আইলরে সিলেটি পুয়া হকলে হুন রানী আইলরে সিলেটি পুয়া হকলে হুন রানী গাউরু বাসায় সবরে একবার জিকাই নাইতামনি আমি জিকাই আর হুন শ্রোতা আমি হকল শ্রোতা দি গান বাজনা হুলো সারা দিনা ডালিয়াদি বারবালামি যেখানে দি গান বাজনা হলো সারা দিন গলা শেষা ডালিয়াদি হেদিন তোমার এসডি রুবেল খাম আইবাণী হেদিন তোমার এন্ডু কিশোর খাম আইবাণী আমি জিকাই আর হুণ রানী সকল শ্রোতা বাই বোনী আমি জিকাই আর হন সকল শ্রোতা বাই বই নকল বালায়া শুনি আইলোর সিলে টিপুয়া হকলে হুন রানী আইলর সিলে টিপুয়া হকলে হুন রানী গাউর বাসায় সবরে একবার জিকাই লাইতামনি আমি জিকাই আর হুন রানী সকল শ্রোতা বাই বই বালা বালায়াসন্যী আমি জিকাই আর হুন রানী সকল শ্রোতা বাই বই নকল বালায়াসী সিলেটি গান শুনতে তোরা বালা লাগের লাগলি লেটি গান শুনতে তোরা বালা লাগরিনি আমি জিকাই আর হুণ রানী সকল শ্রোতা বাই বই নখল বালায়া শূন্যী আমি জিকা ইয়ার হুনরানী সকল শ্রোতা বাই বই নখল বালায়া শূন্যী আমি জিকাই আর হুণ রানী সকল শ্রোতা বাই বই নখল বালায়া শূন্যী